এই পরিবেশিত হবে পৃথিবীর আগের সময়টি ছিল এক অন্ধকারাচ্ছন্ন যুগ কারো মাঝে সত্য মিথ্যার তারতম্য করার ক্ষমতা বাকি ছিল না বললেই চলে তবু আনাচে কানাচে তখনও দু চারজন লোক ছিল যাদের মাঝে হক ও বাতিলের বোধ বেঁচে ছিল তাদের অন্তর তাদেরকে সত্যের দিকে সরল পথের দিকে টেনে নিয়ে গেছে এই লোকগুলোকে বলা হয় হানিফ বহু বচনে হুনাফা পবিত্র কোরআনের সুরা আল বাইনাতে এই শব্দটির উল্লেখ আছে এই পর্বে আমরা শুনব হুনাফাদের গল্প পৌতলিক সেই সমাজে হাতে গোনা অল্প কজনই ছিলেন যারা বিশ্বাস করতেন এবং শিরকে সমাজ তিনি কোরাইশদের কেউ ছিলেন না ছিলেন বনু ইয়াদ গোত্রের বলা হয়ে থাকে তিনি অনেকদিন বেঁচে ছিলেন আশি বা নব্বই কেউ বলে থাকে একশো কিংবা দেড়শ বছর রসুল্লাহামের বয়স যখন বিশের ঘরে তখন কোষের সাথে তার দেখা হয়েছিল কোষ এবং সাঈদা হজ করতে মক্কায় আসতেন তিনি তার লোকদের বলতেন ইয়াদের লোকেরা কোথায় আজ সামুজাতি কোথায় আজ আজ জাতি তোমাদের বাবারা আজ কোথায় কোথায় তোমাদের দাদারা আমি আল্লাহর নামে শপথ করে বলছি তোমরা যে ধর্মের উপরে আছো তার থেকে ভালো ধর্ম অবশ্যই আছে অর্থাৎ কৌসিবেন সাঈদা তার গোত্রের পৌত্তলিক ধর্মের রীতিনীতি পছন্দ করতেন না তিনি বুঝতে পেরেছিলেন তারা ভুলের ওপরে আছে তার অন্তরে তহীদের চেতনা ছিল বলেই তিনি বুঝতে পারতেন তার গোত্রের লোকেরা ভুলের ওপরে আছে কিন্তু যেহেতু যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমন হয়নি তাই আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেননি প্রাক ইসলামী যুগে বিখ্যাত হুনাফাদের আলোচনায় যে চারটি নাম আসে তারা হলেন জাইদ এবিন আমর এ নুফাইল। ওয়ারাকা এ বিন নাওফেল উবাইদুল্লাহ ইবেন জাহাস এবং ওসমান এবে আল হুয়ারিসর নুফাইলের ব্যাপারে জাইদ ছিলেন কোরাইশ বংশের সন্তান কিন্তু সত্যের সন্ধানে মক্কার বাইরে যাত্রা করেন ইহুদিদের কাছে যান তাদের কাছে ইহুদি সম্পর্কে জানেন সব জানার পরে এই ধর্মের অনুসরণ না করার সিদ্ধান্ত নেন এরপর তিনি যান খ্রিস্টানদের কাছে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার পরেও তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেননি শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন নবী ইব্রাহিম আলাহ ইসলামের দিনের কথা যে দিনকে বলা হয়েছে হানিফিয়া বা একমাত্র আল্লাহ সুহানুয়া তালার ইবাদতের দিন তিনি ইব্রাহিম আলাই দিন অনুসরণ করার সিদ্ধান্ত নেন ফলে একজন হানিফি হিসেবে তিনি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে লাগলেন মক্কার শিরকের গভীর আধার সাগরে জায়দ বিন নুফাইল যেন একাই স্রোতের বিপরীতে যাচ্ছিলেন তিনি ছাড়া এক আল্লাহর ইবাদতের কথা বলার আর কেউই ছিল না আসমা বিনতে আবু বকর রা বলতেন আমি দেখতাম জাইদ বিন নুফাইল কাবায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লোকদেরকে ডাকতেন তিনি বলতেন হে কোরাইশ গোত্র তার শপথ যার হাতে জাইদের জীবন ও মরণ আমি ছাড়া তোমাদের কেউই ইব্রাহিমের দিনকে অনুসরণ করছ না অথচ কোরাইশের লোকেরা খুব দাবি করত যে তারাই ইব্রাহিমের দিনের উপরে আছে জাইদ আরও বলতেন হে আল্লাহ আমি যদি একটু জানতে পারতাম কোন পথ তোমার সর্বাপেক্ষা পছন্দনীয় আমি সেই পথেই তোমার ইবাদত করতাম কিন্তু আমি তো তা জানি না জাইদ নুফাইল সত্য বুঝতে পেরেছিলেন আল্লাহর উপর ইমান এনেছিলেন কিন্তু এই সত্যকে কীভাবে জীবনে প্রয়োগ করতে হয় কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় তা তার জানা ছিল না দিন পালন করার জন্য তার কাছে কোন সরিয়া ছিল না প্রত্যেক যুগেই জাইদের মতো কিছু লোক থাকে যারা সত্যকে অনুধাবন করতে পারে তারা বোঝে যে সৃষ্টিকর্তা বা আল্লাহ একমাত্র একজন তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করতে চায় কিন্তু ইবাদতের সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান থাকে না এমনকি অনেক ধর্মান্তরিত মুসলিম ভাই বোনের পূর্ব অভিজ্ঞতা শুনলে জানা যায় তাদের অনেকেই আগে থেকেই বুঝতে পারতেন যে আল্লাহ এক তার কোন শরিক নেই তারা নিজে নিজেই বুঝতে পারতেন কোনটা সঠিক কোনটা ভুল জাইদ শুধুমাত্র তার প্রকৃতিগত স্বভাবের মাধ্যমেই অনেক কিছু বুঝতে পেরেছিলেন ব্যাপারটি বিস্ময়কর যেমন তিনি কখনো কন্যা শিশু হত্যায় শরিক হতেন না এই কাজটা থেকে সব সময় দূরে থাকতেন এমনকি কোনো বাবা তার মেয়েকে হত্যা করবে শুনলে তিনি সোজা গিয়ে সেই বাবার কাছে হাজির হতেন বলতেন একে আমার কাছে দিয়ে দাও আমি ওর দেখাশোনা করু সে বড় হওয়ার পর তুমি চাইলে তাকে ফেরত নিতে পারো আর না হয় আমার কাছেই রেখে দিতে পারো এভাবে তিনি বহু মেয়েকে পালক নিয়েছিলেন মক্কায় জবাই হওয়া পশুর মাংস খেতেও জাইদের আপত্তি ছিল একবার রসুল্লা সাল্লামের সামনে মাংস রাখা হলে তিনি তা খেতে আপত্তি জানান এবং পাশের জনকে দিয়ে দেন এরপর সেই মাংস যখন জাইদকে দেয়া হল তিনি বললেন আমি এই গোষ্ঠ খাব না তোমাদের দেবতাদের জন্য যে পশু জবাই দিয়েছ সেখান থেকে আমি গোষ্ঠ খাব না জাইদ কোরাইশদের লোকদের কাছে গিয়ে তাদের দেবতাদের জন্য পশু বলি দেওয়ার নিন্দা করতেন তিনি বলতেন এইসব ভেড়া আল্লাহর সৃষ্টি তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তা থেকে জমিতে ফসল ফলান তাহলে তোমরা কেন আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করছ কিভাবে তাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর নামে জবাই দিচ্ছ নবীজিস আলয় নবুয় লাভের পাঁচ বছর আগেই জাইদ এবং আমর এবং নুফাইল মৃত্যুবরণ করেন তার পুত্র সাঈদ এবং জাইদ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন তিনি একদিন রসুল্লাহ সাল্লাই এর কাছে গিয়ে নিজের বাবা সম্পর্কে জিজ্ঞেস করলেন বাবা তো নবুয়ের আগেই মারা গেছেন তাহলে তার দিন কি ছিল নবীজি সাল্লা আলিয়া বললেন কেয়ামতের দিনে তোমার বাবা একাই একটা জাতি হিসেবে উপস্থিত হবেন অর্থাৎ নবীজি সাল্লু আলাইস্লাম জাইদ বিন নুফায়ের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিচার দিবসে জাইদ একাই যেন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে থাকবেন হাসরের ময়দানে লোকেরা বিভিন্ন জাতিতে বিভক্ত থাকবে প্রত্যেক জাতির সাথে থাকবে সেই জাতির জন্য প্রেরিত নবী ও রাসুল মুসা আলাহিসাল্লাম ইস আলাাম নূ আলা ইসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম মুহাম্মদ সাল্লাসাল্লাম প্রত্যেকে তাদের উম্মত সহ উপস্থিত হবেন কিন্তু যেহেতু জাইদ বিন নুফা কোন নবীর উম্মতের অংশ ছিলেন না তাই সেদিন তিনি একাই যেন একটি জাতি বিচারের দিনে জাইদ একাকী হয়েও একটি উম্মাহ হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর মর্যাদা পাবেন আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন কেননা তিনি সত্য খোঁজার চেষ্টা করেছেন সত্যকে জানার পর এক আল্লাহ ইবাদত করেছেন তার পক্ষে যতটা করা সম্ভব ছিল ততটাই করেছেন এরপর ওয়ারাকা ইবেন নৌফাল ওয়ারাকা ইবেন নৌফাল উম্মুল মিন খাদিজা রাজ আনহার চাচাতো ভাই ধর্মমতে মতে খ্রিস্টান শিক্ষিত ব্যক্তি ছিলেন খ্রিস্ট ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছেন তবে খ্রিস্টান হলেও তার বিশ্বাস ছিল আল্লাহ এক অর্থাৎ তিনি তাহলে বিশ্বাসী ছিলেন এ থেকে বোঝা যায় যে সে সময় খ্রিস্ট ধর্মের এমন কিছু অনুসারী ছিল যারা এক আল্লাহর উপর বিশ্বাস করত তারা ইসা আলাহিসাল্লামকে রব আখ্যায়িত করত না যখন প্রথম ওয়াহি প্রাপ্ত হন তখন খাদি জারাদ আল্লাহ আনহা এই ওয়ারাকে এবং নফলের সাথে ব্যাপারে আলোচনা করেছিলেন সেই ঘটনা ওয়াহির আলোচনায় বিস্তারিত আসবে এই ঘটনার পর পরই ওয়ারাকার মৃত্যুবরণ করেন ইসলাম গ্রহণ করার আগেই তার মৃত্যু হয় লোকে বলা বলে করতে থাকে ওয়ারাকার কি হবে সে তো মুসলিম ছিল না সে নিশ্চয়ই জাহান নামে যাবে নবীজি সাল্লা উপর ওহি অবতীর্ণ হলেও সেটা সবার কাছে প্রকাশ্যে প্রচার করার নির্দেশ তখনও আসেনি রসুল্লাহ সাল্লাম ওয়ারাকা সম্পর্কে বলেন আমি তাকে স্বপ্নে দেখেছি তার পরণ ছিল সাদা কাপড় যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন তবে সাদা কাপড় পরে থাকতেন না পরবর্তীতে নবজি সাল্লা একটি স্বপ্ন দেখেন এবারে তিনি দেখেন ওয়ারাকাহ জান্নাতে অবস্থান করছেন এবং তার দুজন অভিভাবক রয়েছে এই স্বপ্ন বোঝা যায় ওয়ারাকা জান্নাতে যাবেন কেননা তার ইমান সঠিক ছিল উল্লেখিত চারজন হুনাফাদের মধ্যে বাকি দুজন উবায়দুল্লাহ ইবিন জাহাজ এবং উস্তমান ইবেন আল হুয়ারিস এই দুজনই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এই চারজনের মধ্যে সবচেয়ে দুঃখজনক পরিণতি হল উবায়দুল্লাহ ইবেন জাহাসের সে ছিল প্রথম সারির একজন মুসলিম রসুল সাল্লামের রিসালা সম্পর্কে জেনে সে তার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আবি হিজরত করে আর আবিসিয়ার হিজরতকারী সাহাবাদের বিশেষ মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আবিসিনিয়ায় গিয়ে সে কোনো কারণে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আর বাকি জীবন সেভাবেই কাটিয়ে দেয় তার স্ত্রী ছিল উম হাবিবা আবু সুফিয়ানের মেয়ে আর উসমানিস রসুল্লাহ সাল্লামের রিসালা সম্পর্কে জেনেছিল কিনা এটা সঠিকভাবে জানা যায় না সে রোমে যায় সিজারের প্যালেসে দুভাষীর চাকরি পায় অনেক টাকা আর সম্মান লাভ করে আর খ্রিস্টান হয়ে যায় আর সেভাবেই মৃত্যুবরণ করে আজকের এই পর্বে আমরা সর্বশেষ যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সালমান আল ফারসি রাজি আল্লাহ আন সালমান আল ফারিসির কাহিনী বেশ ইন্টারেস্টিং যিনি ইসলামের আগমনের পূর্বে ছিলেন একজন তাওহাদী যুবক এরপর যখন একদিন শুনলেন রসুল উল্লাহামের আগমনের কথা তখন তার খোঁজে বেরিয়ে পড়লেন নানা চড়াই উতরাই পেরিয়ে রসুল্লাহ সাল্লাই এ দেখা পান হয়ে যান তার সাহাবি রসুল্লা সাল্লামসাল্লামের মৃত্যুর পর তিনি আরও বেশ কিছুদিন বেঁচে ছিলেন আর তার জীবনের শেষটাও চমৎকার তা নিজের বর্ণনা থেকে সেই কাহিনী সংরক্ষিত রয়েছে তার বৃদ্ধ বয়সের একটি ঘটনা একদিন ইবিন আব্বাস তার কাছে গিয়ে তার জীবনের গল্প শুনতে চাইলেন তখন তিনি ইবিন আব্বাসকে নিজের কাহিনী বলতে শুরু করলেন তার ভাষায় আমি ছিলাম ইস্পাহানের এক ফার্সি যুবক আমাদের গ্রামের নাম জান আমার বাবা সেই অঞ্চলের প্রধান আমরা ছিলাম মাজুস ধর্মের অনুসারী আমি অনেক কষ্ট কষ্টসহ্য করে অত্যন্ত কঠোরভাবে সেই ধর্মের অনুসরণ করছিলাম একজন ভালো মাজুস হওয়ার জন্য আমি কঠিন সাধনা করেছি এক সময় আমি আগুনের রক্ষক পদে এখানে বলে রাখা যে প্রসঙ্গলম্বীরা মঙ্গল ও অমঙ্গলের শক্তিতে বিশ্বাস করত এবং আগুনের পূজা করত এটা ছিল শেখ আগুনের রক্ষক হওয়া সেই ধর্মের খুব উঁচু পদ ছিল সালমানের উপর সে দায়িত্ব এসে পড়ে তার কাজ ছিল আগুন জ্বালানো এবং কখনো যেন এটা নিভে না যায় সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেক গ্রামের মন্দিরেই এমন একটি করে আগুন জ্বালানো থাকত সেটা সর্বদা জ্বালিয়ে রাখা নিয়ম ছিল সালমান বলতে লাগলেন আমার বাবার অনেক বড় ব্যবসা ছিল একদিনের কথা আব্বা একটা বাড়ি বানানোর কাজে সেদিন খুব ব্যস্ত আমাকে বললেন ব্যবসার দিকটা দেখতে আমার বাবা আমাকে এত ভালোবাসতেন যে তিনি আমাকে ঘরের মধ্যে আটকে রাখতেন ঘর থেকে বাইরে কোথাও যেতে দিতেন না সেদিন ব্যবসার কাজে বাইরে পাঠানোর সময় আব্বা আমাকে বললেন শোনো বাবা তুমি জানো তুমি আমার কত প্রিয় যদি তুমি ফিরতে দেরি করো তাহলে আমি চিন্তায় অস্থির হয়ে যাব এই বলে বাবা আমাকে কাজে পাঠালেন আমাকে এমনভাবে ঘরে রাখা হতো যেন আমি একটা বন্দী দাস সেদিন খ্রিস্টানদের একটা গির্জার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি তাদের প্রার্থনার আওয়াজ শুনতে পেলাম খুব কৌতূহল হল কি ঘটছে জানার জন্য ভেতরে ঢুকতে চাইলাম আমি কখনো বাড়ির বাইরে পা রাখিনি পুরো বিষয়টাই আমার কাছে অভিনব নতুন বুঝতে পারলাম মাজসী ছাড়াও আরও ধর্ম রয়েছে গির্জা ভেতরে ঢুকব বলে সিদ্ধান্ত নিলাম সেখানে গিয়ে দেখি সবাই প্রার্থনা করছে আমি তাদের প্রার্থনার ভঙ্গিমা দেখে মুগ্ধ সেখানেই সূর্যাস্ত পর্যন্ত থেকে গেলাম ওদিকে বাবার কাজ কিছুই করা হলো না বাবা মাকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়লেন যে তিনি আমাকে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দিলেন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল আমাকে দেখে বাবা উদ্বিগ্ন কণ্ঠে বললেন তোমাকে কি আমি দেরি করতে নিষেধ করিনি কি হয়েছিল আমি খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাদের প্রার্থনা দেখার জন্য সেখানে ঢুকি তাদের প্রার্থনার ব্যাপারে আমিও জানতে গিয়ে আমি আপনার দেয়া কাজের কথা ভুলে গিয়েছিলাম বাবা বললেন দেখো বাবা তাদের ধর্ম ভালো নয় তোমার এবং তোমার পূর্বপুরুষদের ধর্মই সবচেয়ে সেরা আমি বললাম না তাদের ধর্ম আমাদের চেয়ে উত্তম ছেলের মুখে এ কথা শোনার পর সালমানের বাবা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল ছেলে নিজ ধর্ম বদলে ফেলবে এই আশঙ্কায় সে তাকে সেকল দিয়ে আটকে রাখল গির্জায় সালমান একজনের কাছে জানতে চেয়েছিলেন, তোমাদের ধর্মের কেন্দ্র কোনটি পবিত্র ভূমি, আশাম ফিলিস্তিন লোকটা জবাব দিল সেকলে বন্দী অবস্থায় সালমানের এই কথাটা মনে পড়ে যায় অতি কষ্টে গির্জার লোকদের কাছে একটা বার্তা পাঠাতে সক্ষম হলেন যে যদি আপনারা আজ শাম থেকে আগত কোনো কাফেলা সন্ধান পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এক সময় সালমানের কাছে একটা বার্তা এল শামগামী কাফেলা এসে গেছে সেই দিনই সালমান আল ফারিজি কৌশলে নিজেকে মুক্ত করে বাড়ি থেকে পালিয়ে যান অতঃপর এই কাফেলার সাথে পবিত্র ভূমি শামে গিয়ে পৌঁছান এভাবেই সত্যের সন্ধানে তার যাত্রা শুরু হয় ধর্মের ব্যাপারে সর্বাধিক জ্ঞানী ব্যক্তির কাছ থেকেই তিনি শিখতে চাইছিলেন সিরিয়াতে গিয়েই খবর নিল এই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে সবাই বলল বিষপের কাছে যাও গির্জার পুরোহিত বিষপের কাছে গিয়ে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন সালমান তাকে বললেন আমি আপনার কাছ থেকে ধর্ম সম্পর্কে শিখতে চাই বিষপ জবাব দিলেন স্বাগত তুমি আমার সাথেই গির্জায় থেকে যাও সালমান ফারিসি গির্জাতেই দিন কাটাতে লাগলেন সেই বিষপ কেমন ছিল তা বোঝার জন্য সালমান আল ফারিসির একটা মন্তব্যই যথেষ্ট তিনি বিষব সম্পর্কে বলেন এই লোকটা অত্যন্ত অসৎ মানুষদেরকে দান করতে উৎসাহ দিত কিন্তু শেষ পর্যন্ত দানের সব টাকা নিজের কাছে রেখে দিত আমি তাকে খুবই ঘৃণা করতাম অথচ এত ঘৃণা সত্ত্বেও তিনি সেই বিষপের কাছে রয়ে গেলেন এর পেছনে কারণ ছিল তার জনের তীব্র স্পৃহা দীর্ঘদিন এসব ব্যাপারে সালমান চুপ ছিলেন বিষপ মারা যাওয়ার পর খ্রিস্টানরা যখন মৃতদেহ সমাধি করার ব্যবস্থা করতে চাইল তখন তিনি মুখ খুললেন বললেন এই বিষপ ছিল একটা অসৎ আর খারাপ লোক তারা রেগে হৈ হৈ করে উঠল তোমার কত বড় সাহস বিষপকে নিয়ে এসব কথা বল আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারি সালমান ফারিসি তাদেরকে সেই স্থানে নিয়ে গেলেন যেখানে বিষপ তার সমস্ত সম্পদ অর্থাৎ তার অনুসারীদের দেয়া দানের মাল জমা করে রেখেছিল সে সাত বক্স ভর্তি লুকানু সোনা আর রূপা বের করল সালমান ফারিসি বলেন লোকেরা এতটাই রেগে গেল যে তারা শেষ পর্যন্ত ওই বিষপের মৃতদেহ ক্রুশভৃত করে তাকে পাথর ছড়তে লাগল এরপর তারা অন্য এক ব্যক্তিকে বিষপের স্থানে নিয়োগ করল তিনি এই ব্যক্তি সম্পর্কে বলেন আমি এমন চমৎকার মানুষ আর দেখিনি যে তার মতো এত যত্নের সাথে আল্লাহর ইবাদত করে লোকটা ছিল দুনিয়ার প্রতি বিমুখ আর আখিরাত নিয়ে উদ্গ্রীব দিন রাত জুড়ে কঠোর সাধনা করতেন এই আলেমের সাথেই সালমান ফারেসি সময় কাটাতে লাগলেন তার কাছ থেকে দীক্ষা নিলেন দিনের ব্যাপারে শিখলেন এবং করতে থাকলেন। একসময় এই বৃদ্ধ আলেমের আসে। ইবাদতজ্জা আমি তার কাছে গিয়ে বললাম আপনি তো আমার কাহিনী সবই জানেন কিভাবে আমি সবকিছু পেরিয়ে এই ধর্মের শিক্ষা নিতে এসেছি আপনার উপর আল্লাহর হুকুম সমাগত এখন আপনি আমাকে কার কাছে রেখে যেতে চান তিনি বললেন বাবা আমি যা করেছি সেরকম আর কেউ করেছে বলে আমার জানা নেই তবে মসুল অঞ্চলে একজন আছেন ঠিক আমার মতোই তিনি ইবাদতে মশকুল থাকেন তুমি তার কাছে যাও সালমান তখন আজ শাম থেকে যাত্রা করে সুদূর মসুলে হাজির হলেন মসুলের পুরোহিতের কাছে গিয়ে নিজের সমস্ত কাহিনী আগাগোড়া খুলে বললেন এরপর বললেন শামের পুরোহিত আমাকে মসুদে পাঠিয়েছে আপনি কি আমাকে আপনার সাথে থাকার অনুমতি দিবেন পুরোহিত বললেন অবশ্যই তুমি আমার শিষ্য হতে পারো এভাবে সালমান তার সাথে থাকতে লাগলেন কিন্তু তিনিও ছিলেন বেশ বৃদ্ধ তার মৃত্যুও ঘনী আসছিল সালমান তার কাছে একই প্রশ্ন তুললেন বললেন আমি আপনার কাছে খ্রিস্ট ধর্ম শিখতে আসছিলাম। কিন্তু এখন আপনার প্রায় সময় শেষ হয়েছে। আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব জবাব এল আমাদের পথের অনুসারী আর কারো কথাই আমার জানা নেই শুধুমাত্র একজন বাদে তুমি নিসিবিনের বিশপের কাছে যাও নিসিবিন এখনকার তুর্কি সালমান নিসিবিনে পৌঁছে সেখানকার পুরোহিতের কাছে সব খুলে বলেন নতুন করে তার জীবন শুরু হল নিসিবিনে কিন্তু এই লোকটিও তখন জীবন সায়ান নেই সালমানের উস্তাদদের যেন মৃত্যুর মেলা বসেছিল সবাই মারা যাচ্ছিল একে একে তাদের পরে ধর্মের অনুসরণ করার মতো আর কেউ ছিল না নিসিবিনের পুরোহিত মৃত্যু সময় বলে গেলেন আমরিয়ার আলেম পুরোহিতের কাছে যেতে সালমান ফারিসি আমরিয়ার দিকে পা পারেন আমরিয়া হচ্ছে বর্তমান ভাইজেন্টাইন আমরিয়ায় জ্ঞান অর্জন ও ইবাদত বন্দীকির পাশাপাশি সালমান নিজের একটা ব্যবসা আরম্ভ করলেন লাভের টাকায় কিছু ভাড়া আর গরুও কিনলেন এই শিক্ষকেরও শেষ সময় এগিয়ে আসলে তিনি পরবর্তী শিক্ষকের ব্যাপারে উপদেশ চাইলেন আলেম উত্তর দিলেন বাবা আমার জানামতে এমন কেউই নেই যার কাছে আমি তোমাকে পাঠাতে পারব কিন্তু এখন নবী আগমনের সময় ঘনিয়ে এসেছে তিনি আসবেন আরবদের মধ্য থেকে এরপর সেখান থেকে এমন এক স্থানে যাত্রা করবেন সেখানে থাকবে খেজুর গাছের সমাহার আর দুই পাশে থাকবে পাথুরে ভূমি তিনি কিছু সুস্পষ্ট চিহ্ন ধারণ করবেন তিনি উপহারের খাবার খাবেন কিন্তু দানের বস্তু ফিরিয়ে দেবেন তার দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর অঙ্কিত থাকবে তুমি যদি পারো সেখানে চলে যাও এখানে লক্ষণীয় আমরিয়ার আলামের বক্তব্য তিনি সালমানকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে তাদের পথের অনুসারী আর জীবিত নেই যারা ইসা আলা ইসলামের দিনকে সঠিকভাবে মেনে চলতেন তারা সবাই মৃত্যুবরণ করেছে আল্লাহর পক্ষ থেকে আবার নতুন বার্তা আসার সময় হয়ে গেছে পৃথিবী এখন নতুন দিক নির্দেশনার জন্য অপেক্ষমান রসুল্লাহ সাল্লা তিনটি চিহ্নের কথাও সালমান ফারিথেকে বলা হয় এক তিনি হবেন আরব তিনি এমন এক স্থানে সফর করবেন যেখানে অনেক খেজুর গাছ জন্মে আর সেই ভূমি দুই পাশে হবে পাথুরে অঞ্চল দুই তিনি লোকদের সাদাকা গ্রহণ করবেন না কিন্তু উপহার নেন তিন তার পিঠে দুই কাথের মাঝে অঙ্কিত মোহর এটা হল নবুয়াত বা রিসালাতের চিহ্ন সালমান বলতে লাগলেন আমি আরবে যাওয়ার পথ খুঁজতে লাগলাম হঠাৎ কল্প গোত্রের একদল বণিকের সাথে আমার সাক্ষাৎ হল তাদেরকে বললাম আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো বিনিময়ে আমার সব সম্পদ তোমাদের আমার গাভী ভেড়া সব তোমাদের তোমরা শুধু আমাকে আরবে নিয়ে চলো সুবাহাল্লা অসাধারণ এই যুবক অসাধারণ কাহিনী সত্যের খোঁজে পথে পথে ফেরা জীবনের গল্প লোকগুলো তাকে সাথে নিতে রাজি হল কিন্তু আরবে পৌঁছানোর পর বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হল না মুহূর্তের মধ্যে চোখ উল্টে ফেলল ওয়াদি আল কুরা নামক এলাকায় এসে সালমানকে দাস হিসেবে এক ইহুদির কাছে বিক্রি করে দিল ওয়াদি অর্থাৎ পাহাড় তখনকার দাস কথাটা এমন ছিল যে কেউ দাস একবার হলে সেখান থেকে আর মুক্তির কোনো পথ নেই দাস দাসের কথা না কেউ শোনে না বিশ্বাস করে তাই সে নিজেকে যতই স্বাধীন বলুক কেউ মানবে না ইহুরি সেই লোক সালমানকে ওয়াদি আল কুরায় নিয়ে গেল সালমান বলেন আমি জায়গাটি দেখে ভাবতে লাগলাম বোধ হয় এই জায়গার কথাই পুরোহিত আমাকে বলেছিল তখন আমার মালিকের এক জ্ঞাতি ভাই এসে আমাকে তার কাছ থেকে কিনে নিল সে ছিল বনু কুরাইজার অধিবাসী আশ্চর্যজনক হলেও সত্যি এই বনুকোরাইজা গোত্রের লোকেরা বাস করত মোদিনায় সালমান তার নতুন মালিকের সাথে মোদিনায় গিয়ে পৌঁছল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, এই জায়গায় তিনি ছিলেন এই জায়গাটাই প্রচুর খেজুর গাছ আর দুই পাশে পাথরের ভূমি একদিকের অংশের নাম হল আলহার্রা আর গার্বিয়া আরেক একদিক হল আলহার্রা আর শাকিয়া এভাবে প্রাকৃতিকভাবেই মোদিনার দুই সীমান্ত সুরক্ষিত ছিল দক্ষিণ দিকে দেয়া গাছগাছালের দেয়াল রসুল্লা সাল্লাই আগমন হল তিনি বছরের পর বছর মক্কায় কাটালেন অথচ আমি এর কিছুই জানতে পারলাম না দাসত্বের চাকায় পিষ্ট হয়ে আর কোনোদিকে খেয়াল করার অবস্থা আমার ছিল না সালমান তখনও ইসলামের বার্তা সম্পর্কে কিছুই জানতেন না সালমান বলেন আমি একদিন খেজুর গাছের উপর চড়ে আমার গাছ করছি আমার মালিক গাছের নিচেই বসা তার এক চাচা ভাই এসে রাগত স্বরে বলতে লাগলো ইয়া মাবুদ কায়লার বংশধরের উপর গজব পড়ুক কোন এক মক্কাল লোক নিজেকে নবী বলে দাবি করছে আর তার জন্য ওরা কুবায় লোক জড়ো করছে আউস ও খাদরাজ গোত্রের লোকরা কায়লার বংশধর নামে পরিচিত ছিল সালমান বললেন কথাটা কানে আসা মাত্র বুকের মধ্যে যেন ধক করে উঠল আমি কাঁপতে শুরু করলাম এত বেশি কাপড়ি হচ্ছিল যে মনে হচ্ছিল গাছ থেকে সরাসরি আমার মালিকের উপর গিয়ে পড়ব এই এক মুহূর্ত যার জন্য বছরের পর বছর সালমান ফারেসি অপেক্ষা করেছেন ঘর ছেড়েছেন পরিবার ছেড়েছেন অজানা অচেনা কত জায়গায় ঘুলে ফিরেছেন শুধু সত্য জানার আশায় পারস্য ছাড়লেন সামে গেলেন সেখান থেকে তুরস্ক তারপর ইরান শেষমেশে আরবে এসে পৌঁছালেন আরব ভূমি ছিল পুরো দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন একটি এলাকা আর পার্শ্ববর্তী পারস্য আর রোম থেকেও বহু দূরে এই দূর পরবাসে সালমান একটা দাস হয়ে থেকে গেলেন শুধুই সত্য জানার জন্য চিন্তা করা যায় তিনি কি পরিমাণ একাকি বোধ করেছেন ঘরের জন্য তার মন কতটা আনচান করেছে অবশেষে তিনি তার আরাধ্য সংবাদটি শুনলেন আমি দৌড়ে গাছ থেকে নেমে এলাম ওই লোকের কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করলাম আমার মালিক আমার ঘাড় ধরে টেনে এনে মুখের উপর ঘুষি বসাল বলল এত কিছু তোর জানা দরকার নেই যা কাজে যা সেদিন সন্ধ্যার দিকে কিছু খাবার প্রস্তুত করে নিয়ে আমি কুবার দিকে রওনা হয়ে গেলাম কুবা এলাকাটা মদিনার বাইরে পৌঁছতে রাত হয়ে গেল রসুল্লা আলাই বললাম আমি শুনেছি আপনি খুব সজ্জন অচেনা অসহায় লোকদেরকে আপনি নিজে সঙ্গী বানিয়ে নেন আমি কিছু খাবার সাটাকা করতে চাই আমার মনে হয় আপনি এটা সবচেয়ে উপযুক্ত এই বলে তার হাতে খাবারগুলো দিয়ে দিলাম রসুল্লাহ সাল্লু আলাইস্লাম খাবারগুলো নিলেন এরপর তার সঙ্গীদেরকে সেখান থেকে খেতে বললেন কিন্তু নিজে তাদের সাথে খেতে বসলেন না এটা ছিল প্রথম চিহ্ন নিস্লাই নিজের জন্য দানের বস্তু গ্রহণ করেন না পরদিন আবারও সেখানে গেলাম রসুল্লা সাল্লু আলাইস্লাম ইতিমধ্যে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করেছেন তার কাছে গিয়ে বললাম গতকাল আপনাকে বলেছিলাম খাবারগুলো দান করতে চাই কিন্তু আপনি সেখান থেকে খাননি তাই এবার আমি আপনাকে এই খাবারগুলি উপহার হিসেবে দিয়ে সম্মানিত করতে চাই এই বলে তাকে খাবারগুলো বাড়িয়ে দিলাম তিনি এবার তার সাথীদের খেতে ডাকলেন এবং নিজেও তাদের সাথে যোগ দিলেন। এরপর আবারও তার সাথে দেখা করতে গেলাম তিনি সে সময় মদিনার গোরস্থানে ছিলেন একটু আগেই একজনের জানাজা হয়েছে আমি নবীজির কাছে গিয়ে কুশল বিনিময় করলাম তার চার পাশে ঘুরে পিঠের চিহ্ন দেখার চেষ্টা করতে লাগলাম রসুল্লাহ সাল্লাম বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমি কোনো একটা চিহ্নের কথা জানতে পেরে সেটা খোঁজার চেষ্টা করছি তিনি নিজের পিঠ উন্মুক্ত করে দিলেন তার গায়ের উপর থেকে চাদ সরিয়ে দেওয়া মাত্র আমার চোখের সামনে সেই চিহ্নটি স্পষ্ট হয়ে গেল। রিসালাতের গেলজির সামনে মাটিতে সিজ দায় লুটিয়ে পড়লাম তার পায়ে চুমু দিতে লাগলাম আমি কান্নায় ভেসে যাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে আমাকে উঠে দাঁড়াতে বললেন কেন না নবীজি নিজের জন্য কারো সিজদা নিতেন না এরপর তিনি সালমানকে তার কাহিনী শোনাতে বললেন সালমান নবীজি সাল্লাকে সব খুলে বললেন রসুল আমাকে বললেন তুমি নিজের এই কাহিনী আমার সাহাবিদেরকেও শোনাও সালমান ফারিসি বলেন হে ইবনে আব্বাস আমি আমার কাহিনী ঠিক সেভাবেই তাদেরকে শুনিয়েছি যেভাবে আজ আমি তোমার কাছে বর্ণনা করছি দাস হবার কারণে আমি বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ কোনটাতে অংশ অংশগ্রহণ করতে পারিনি এরপর রসুল্লা সাল্লাই একদিন আমাকে টেকে বললেন সালমান নিজেকে দাসত্ব থেকে মুক্ত করো। দাস থেকে মুক্ত হওয়ার জন্য দাস মনিমের সাথে চুক্তি করতে পারত দাস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কামাতে পারলে সে নিজেকে দাসত্ব থেকে ছুটি নিতে পারে সালমান ফারিসি তার মালিকের কাছে গিয়ে মুক্তির আবেদন করল তার মালিক বলল আমার জন্য তিনশো খেজুর গাছ লাগাবে আর এই তিনশো গাছের একটাও যেন নষ্ট না হয় আর সেই সাথে আমাকে ৪০ আউন্স স্বর্ণ দিতে হবে তাহলে তুমি নিজেকে ছাড়িয়ে নিতে পারবে নবীজি সাল্লা আলাইস্লামের কাছে ছুটে গিয়ে সালমান তার মালিকের এই অসম্ভব দাবির কথা বললেন রসুলুল্লাহ বললেন চিন্তা করোনা সাহবাদের ডেকে বললেন তোমাদের ভাইকে সাহায্য করো সালমান ফারিসি বলেন এরপর সাহাবিদের কেউ তিরিশটা খেজুরের গাছ কেউ বিশটা কেউ যে যেমন তখন সেগুলোর জন্য গর্ত খুঁড়বে কিন্তু আগেই বীজ বপন করো না আমার সাথে দেখা করে যেও সালমান তিনশোটা গর্ত খুঁড়লেন রসুল্লাহর কথা অনুযায়ী সেগুলো সেভাবেই রেখে তাকে বলতে গেলেন সালমান বলেন রসুল্লা সাল্লাম নিজের বরকতময় হাত দিয়ে সেই তিনশোটি বীজ করে বপন করলেন সেই তিনশো গাছের একটাও ফল আগে মরেনি এরপর থাকে স্বর্ণ, কিভাবে এই স্বর্ণের হবে সে ব্যাপারে সালমানের কোনো ধারণাই ছিল না একদিন রসুল্লাহকে কিছু স্বর্ণ দেওয়া হলো তিনি বলে উঠলেন তোমাদের পারস্যের সেই ভাই কোথায় সাহাবিরা সালমানের খোঁজে বেরিয়ে গেলেন সালমান এলে নজি সাল্লাম আলাইসাল্লাম তাকে বলেন এই নাও স্বর্ণ এটা দিয়ে নিজেকে মুক্ত করে নাও সালমান স্বর্ণের পরিমাণ দেখে বললেন ইয়া রসুল্লাহ এতটুকু স্বর্ণ দিয়ে কি হবে কারণ সোনার পরিমাণ যথেষ্ট ছিল না এটা নাও এটাই যথেষ্ট হবে সালমান বলেন মাপতে গিয়ে দেখি ওই একরত্তি স্বর্ণের ওজন ঠিক ৪০ আউন্স আমি সেই স্বর্ণের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হলাম স্বাধীন হলাম এরপর নবীজি সাথে সব জিহাদে আমি অংশগ্রহণ করেছি একটিও সালমান আল একটি প্রথমবারের মতো যুদ্ধে যোগ দেন শত্রুদের জন্য মাটি খুঁড়ে পরীক্ষা খনন করার চমকপ্রদ বুদ্ধিটা দিয়েছিলেন। এখন কথা হচ্ছে সালমান আল ফারিসি রাজিয়াল আনহুর এত সব ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই সালমান ফারিসি তার জীবনের শুরুতে দিনের শিক্ষা নিয়েছিলেন সিরিয়ার পুরোহিতের কাছে সালমান তার সম্পর্কে বলেন আমি তার সাথে ছিলাম কিন্তু সে ছিল অসৎ এক লোক মানুষের থেকে দান ডান চাইত এরপর সেগুলো গরিবদের মধ্যে না বিলিয়ে নিজের জন্য জমা করে রাখত এইভাবে সাত বক্স ভরা সোনা আর রূপা তার কাছে জড় হল তার এই সব কাজ দেখার পর আমি তাকে প্রচন্ড ঘৃণা করতাম একজন মানুষ সত্য জানার জন্য পথে পথে ঘুরছে অথচ শেষমেশ সে এমন এক লোকে সন্ধান পায় যে বাইরে আলেম ভেতরে অসৎ সত্য জানার প্রতি বিতৃষ্ণা এনে দেওয়ার জন্য যা কিছু দরকার তার সবকিছুই সেই পুরোহিত স্বভাবে উপস্থিত ছিল কিন্তু সালমান ফারেসি ছিলেন নিজের লক্ষ্যে অবিচল দৃঢ় তার সত্যকে খুঁজে বের করার আগ্রহ এতই প্রবল ছিল যে এসব দেখেও সত্য খোঁজার ব্যাপারে তিনি বিরত হননি আজকাল দেখা যায় যে মুসলিমদের কাজের কারণে লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় লোকে বলে মুসলিমদের আচরণের জন্যই মানুষ ইসলাম গ্রহণ করছে না কথাটা কিছুটা অংশে সত্য হলেও পুরোপুরি সঠিক নয় কেউ যদি সত্য পথ খুঁজে বের করার জন্য সত্যি আন্তরিক হয় তবে তার জন্য বোঝা প্রয়োজন যে সমাজের সবাই সত্যের অনুসারী নাও হতে পারে তাই কোনো ব্যক্তি বা দল ভুল মানে এই না যে সেই ধর্মও ভুল সালমান ফারিসি একটা অসৎ লোকে দেখা পাওয়ার পরেও সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মকে বাতিল মনে করেননি বরং তিনি সত্যকে জানার জন্য আরও উঠে পড়ে লেগেছেন সেই লোকের সাথেই থেকে গিয়ে আরও ভালো কিছু সন্ধান করেছেন আল্লাহাজ তাকে এই ধৈর্যের পুরস্কার দিয়েছেন সালমান পরবর্তীতে খ্রিস্ট শ্রেষ্ঠ আলেমদের থেকে ইল অর্জন করার সুযোগ পেয়েছেন লোকেরা সেই দুর্বৃত্ত পুরোহিতের বদলে এমন একজনকে নিয়োগ দেয় যাকে দেখে সালমান বলেছিলেন মুসলিমদের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার দেখা সবচেয়ে উত্তম লোক ছিলেন তিনি আল্লাহ সোহানোর বলেছেন আর যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের সৎ পথে চলা শক্তি বৃদ্ধি করেন আর তাদের প্রদান করেন তা কুরা মুহম্মদ আয়াত সতেরো পুরো ঘটনা থেকে আরো কিছু শিক্ষা গ্রহণ করা যায় প্রথমত যারা হৃদায়তের খোঁজে থাকে তাদেরকে হৃদায়ত দেয়া হয় কিন্তু আল্লাহর হৃদায়ত পাওয়ার জন্য নিজেদেরকেও পরিশ্রম করতে হবে যখন কেউ আল্লাহর জন্য কষ্ট করবে ত্যাগ স্বীকার করবে তখন তার পুরস্কার হবে অসামান্য যদি কেউ আল্লাহর দিকে হেঁটে অগ্রসর হয় আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন কিন্তু মানুষকেই প্রথম ধাপটি নিতে হবে সালমান ফারেসি ধীরে ধীরে ঠিকই ইসলামকে খুঁজে পেয়েছিলেন যদিও তিনি প্রথমে ছিলেন এমন একটি জায়গায় যা ইসলাম থেকে শত শত মাইল দূরে অবস্থিত দ্বিতীয়ত কারো ভুল কাজ যেন আমাদেরকে দমিয়ে না দেয় ধর্ম তাদের অসৎ কাজের উৎস নয় সালমান ফারিসি এটা বুঝতে পেরেছিলেন আর তাই একজন অসৎ লোকের কারণে সেই ধর্মকেই অবিশ্বাস করা শুরু করে দেননি একটা পুরোহিত খারাপ বলেই তিনি আশা হারিয়ে ফেলেননি সত্য জানার আগ্রহ যেন মানুষের ভুল কাজ নিয়ে। আমাদের মধ্যে বিতৃষ্ণা বা ঘৃণাকেও ছাপিয়ে যায় এটা খুবই দরকার তৃতীয়ত মুসলিমদেরকে নতুন মুসলিমদের পাশে দাঁড়াতে হবে তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব মুসলিম সমাজের রসুলুল্লাহ সাল্লাম স্বয়ং সালমানকে সাহায্য করেছেন সাহাবিদেরকেও সহযোগিতা করতে বলেছেন নতুন ইসলাম গ্রহণ করার পরে বেশিরভাগ সময়ই আর্থিক সাহায্যের দরকার হয় ন আর্থিকভাবে সাহায্য করাও এক ধরনের দাওয়া খালি মুখের কথায় দাওয়া হয় না যারা সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে তাদের দায়িত্ব নেওয়া এর অন্তর্গত সাহাবিদের জীবনের দিকে লক্ষ্য করলে দেখব নতুন মুসলিমদের অনেকেরই সাহায্যের প্রয়োজন ছিল বিলাল রাজিয়ালু আনহু ছিলেন একজন দাস আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে মুক্ত করেন প্রথম যুগের অনেক মুসলিমই দাস ছিল এই রকম অবস্থায় বড় ধরনের সহযোগিতার দরকার পড়ে আর এই সহযোগিতাটুকু না দিলে দিন গ্রহণের প্রাথমিক সময়টা এতই কঠিন হয়ে পড়ে যে অনেক সময় তারা দিন থেকেই সরে যায় আমেরিকার একটা পরিসংখ্যান থেকে জানা যায় বেশ উল্লেখযোগ্য পরিমাণ নতুন মুসলিমরা শেষ পর্যন্ত ইসলাম ছেড়ে দেয় ইসলাম গ্রহণের পর তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয় পরিবারের আপন মানুষগুলো পর হয়ে যায় তাদের সামাজিক অবস্থান বদলে যায় তাই এরকম পরিস্থিতিতে তাদের অনেক সহানুভূতি ও সহযোগিতার প্রয়োজন রসুল্লা সাল্লু আলাই বলেন কয়েকটি ব্যাপার চলে আসার আগেই তোমরা ভালো কাজ করে নাও দারিদ্র তোমাকে বিস্মরণ করিয়ে দেওয়ার আগেই সৎ কাজ করো যখন কারো পেট খালি থাকে তখন আধ্যাত্মিকতা ইলম অর্জন এসবের প্রতি সে বোধ নাও করতে পারে তাই মানুষের প্রয়োজনের দিকে নজর রাখাটাও দাওয়া দেয়ার এক অবিচ্ছেদ্য অংশ রিডিয়ার অন্যান্য প্রজেক্ট জানতে ভিজিট করুন ডবু ডেসবুক পেজ ডবু ডু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন্ডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেলশ